বাংলার মাটি বাংলার মাটি তরুণ যুবক ভায়েরা ছুটে আয় কইরে রে তোরা তরুণ যুবক ভায়রা চুটে আয় কইরে রে তোরা দেখছে আমর অন্নজাহিদ তাহলে বানৈ বীর তোরা ও উঠ জেগে উঠ ন তোবার করষ্ণা শির তোরা উঠ জেগে উঠ নতবার করিসষ্ণা শির हेला आर काटे कहो तु देर जीवन देखना भेबे घूमे आर थकबी कहत बोलना जबी उठबी कहे हेला आर काटबे कहो तु दे जीवन देखना भेबे ঘুমে আর থাকবি কত বলনা জেগে উঠবি কবে ময়দানে করিসে উঠ নতবার করিস না আফগানে মার্কিনি ওই হায় নাদের চলছে জুলুম পাল্টা আনতে দেখো তালেবানদের নেই ঘুম আফগানে মার্কিনি ওই হায় নাদের চলছে জুলুম পাল্টা আখাত হামতে দেখো তালে বান্ধের নেই ঘুম আজীবন ছাত্র দল ছাত্রলীগের ওই বেনারে থাকবি ক্ষত ফিরে আই খুদার রাহে ছেড়ে ভ্রান্ত দল যত ছাত্র দল ছাত্রলীগের ওই বেনারে থাকবি ক্ষত ফিরে আয় খুদার রাহে শিখল ভাঙ সব গোলামির তোরা উঠ জেগে উঠ নতবার করিস নাশির তোরা জেগে উঠ নতবার করিস না নাম ধারণ করে তুদের যারা দিচ্ছে ধুকা সত্য সেই ইসলাম খুঁজে নে তোর কৃষ্ণা বুকাম ইসলাম নাম ধারণ করে তুদের যারা দিচ্ছে তোর আর্তা কৃষ্ণা বুকাম জেগে উঠে পতন ঘটাম মুখস্কুল সব ভন্ডামির জেগে উঠে পতন ঘটাম মুখোস্কুল সব ভন্ডামির তোরা ও উঠ জেগে উঠ ন তো আর করিস না সির তোরা উঠ জেগে উঠ तरुण जुब उठले जेगे नारायतकृष्टि खुदा द्रोह तरुण युवक उठले जेगे नारायतक स्लोगान কম কম সৃষ্টি হবে খুদা দ্রোহীদের মনে ইসলামের চায় তোরা চুটে আই হয়ে বিপ্লবী ইসলামের চাঁয়াই তোর হই বিপ্লবী তোরা উঠ জেগে উঠ ন তো আর করছি নাসির উঠ ন তো আর করছি নাসির তরুণ যুবক ভাইয়েরাম চুটে আই কইরে রে তোরা তরুণ যুবক ভাইয়েরাম চুটে আই কইরে রে দেখনা দেখছে আমর অন্নজাহিদ তাহলে বান তোরা উঠ জেগে উঠ নতোার করছ না শির তোরা ও উঠ যেগে উঠ নতোবার করছ না উঠ উঠ নতবার